শ্রোতা বাইবনারা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরম সাল আলিয়াস্লামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এই পর্বে যা থাকবে সেটা হচ্ছে যে এই সময়ের মধ্যেই আপনার পর্দার বিধান হয়েছে বিশেষ করে যখন জাহাসকে বিয়ে করলেন তখনই আপনার পর্দার বিধান নাজিল হয় এখানে পর্দা বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে উম্মাহাতুল মুমিনিয়েনের পর্দার বিধান যে উম্মাহাতুল মমিনের সাথে পর্দা করা কোনো অপরিচিত ব্যক্তি কথা বলতে পারবে না পর্দার আড়াল ছাড়া পর্দার সাথে ছিলেন তার স্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী যে ধার্মিকতার দিকেও শ্রেষ্ঠ ছিলেন এবং তার পরিশগারী ছিল উঁচু মার্গের এবং তিনি ছিলেন খুবই দানশীলা মহিলা তার প্রশংসায় বলেছিলেন যে স্ত্রীদেরকে বললেন যে তোমাদের মধ্যে সবচেয়ে দ্রুত আমার সাথে সাক্ষাৎ করবে আমার মৃত্যুর পর তোমাদের মধ্যে যার হাত বড় तर स्त्री हजरत जैनबल्ला मृत्युबरण करेंपन विशेष रानुर खिलाफत सर्वप्रथम ইসলামের মৃত্যুর পর সর্বপ্রথম যিনি মারা গেছেন তিনি হলেন হজরত জাইনাব বেন জাহাস এবং তাকে বাকরিয়া এলাকায় তাকে দাফন করা হয় পঞ্চম হিজরি সনের মাসে হ্যাঁ আপনি একটি যুদ্ধ সংগঠিত হয় সেটার নাম হচ্ছে গজবত বনিল মুস্তাল এই গজবত বনিল মুস্তাল এটা সংগঠিত হয় পঞ্চমিশনে এবং এটাকে গজবতুল মুরাইসি বলা হয় হ্যাঁ একই ভাবে এবং এর কারণ ছিল কি যুদ্ধের কারণ যুদ্ধের কারণ হলাম সাতশো জন সাহাবিকে নিয়ে বের হলেন এবং তাদের উপর আক্রমণ করে বসলেন এবং তাদের মধ্যে যারা যুদ্ধ করার উপযুক্ত তাদেরকে হত্যা করলেন এবং তাদের সন্তান আদিকে স্ত্রী সন্তানকে ধরে নিয়ে আসলেন বন্দী করলেন এবং বন্দি আপনার বন্দীদের মধ্যে ছিল হজরত জুয়া বিনতুল হারেস যিনি হচ্ছেন বনিল মুস্তালেক গোত্রের যিনি নেতা ছিলেন নেতার কিন্তু মে জুয়া বিনতুল হারেস নেতার মেয়ে ছিল বনিল মুস্তালেকের তখন রসুল আকরম সাল্লা পরামর্শ দেওয়া হলো সাবিদের পক্ষ থেকে যে আপনার সাথে এবং তার কাছে বিয়ের প্রস্তাব দেন তখন সে ইসলাম গ্রহণ করে এবং রসুল আকরম তাকে বিবাহনে আবদ্ধ করেন রসুল আকরম সাল্লাহ আলাইস্লাম যখন জুয়েরিয়ার সাথে বিবাহন্দনে আবদ্ধ হন তখন সবাইকে স্বাধীন করে দেন তারা সব আত্মীয় হয়ে গেছেন সুতরাং তাদের সাথে সদ করতে হবে তাদেরকে বন্দী রাখা যাবে না এই কারণে হজরত আয়সাদহা তাঁর তার একটি চমৎকার কথা বলেছিলেন সেটা শুনি হজরত দেখেন এরা ছিল তার প্রত্যেক রসুল স্ত্রী সম্পর্কে তার হবে। হজরত আয়সা তার সম্পর্কে বলেন হজরত জুয়েিয়া সম্পর্কে বলেন আলু রসুল বলেন আমি হজরত আয়সা বলেন जिकिरकार महिला जिकिर करतान्न हिजरीते मृत्यु बरण करें जो तरह बस पा রসুল আকরম সাল্লা আপনার বিশেষ করে রসুলের সাথে বনুল মুস্তারেকের যখন যুদ্ধ চলছিল এই যুদ্ধে তো অংশগ্রহণ করেছিলেন এই রসুলের সাথে তখন মুনাফেকদের ছিল হজরত না হজরত না আপনার মুনাফেক তাদের নেতৃত্বে ছিল আবদুল্লাহুল্লাহ আল্লাহ তাকে ধ্বংস করুক এ ছিল রসুল আকরমের সাথে আপনার বনুল মুস্তালেক যুদ্ধের মধ্যে আপনার মুনাফিকদের নেতৃত্বে ছিল না যার কারণে গজবাই বনুল মুস্তালেকের মধ্যে দুটি বড় বড় ঘটনা ঘটে যায় সেগুলো আমাদের মনে রাখতে হবে যে মুনাফিকরা কত ডেঞ্জারাস যে একটা আছে যে মহাজের আনসারীদের মধ্যে একটা ফিতনা विचार कर इफ्क बोला दवार जो घटना ये एक बिराट घटना छोड़ना থেমে থাকেননি আল্লাহন উমিন আয়েসা রাজি আল্লাহ রানহাকে এই আপনার তোমত থেকে বা অপবাদ থেকে রক্ষা করেছেন সেই সব আকাশ থেকে এবং তিনি কেমন পর্যন্ত পঠনীয় অনেকগুলো আয়াত তিনি তার ব্যাপারে নাজিল করেছেন তাইলে সিদ্দিকের মেয়ে पवित्र महिला हिसाब घोषणा सती महिला हिसाब से घोषणा देवर पर विषय मुस्लिम समाज मध्य अपन मुसलमान नामधारी सियां कलम कमयी मन करें আলী বলেন যে হজরত আয়েসার যে পবিত্রতা যে তিনি সতী ছিলেন যে তিনি কখনো বেবিচারের সাথে জড়াননি এটা কোরআন দ্বারা প্রমাণিত পরিষ্কার কোরআন আয়াত নাজিল হয়েছে সুতরাং কোন ব্যক্তি যদি আপনার হজরত আয়সার ব্যাপারে তাকে কলঙ্কমই এবং বেবিচারিনী মনে করেন হ্যাঁ এই যে ইফকের ঘটনা এটাকে ইফকের ঘটনা বলা হয় অপবাদের এই ঘটনা সেখানে কিন্তু অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে যেটা আমাদের অবশ্যই জানা দরকার তিনি এই ঘটনা থেকে সত্তরটি আপনার গুরুত্বপূর্ণ আমরা এই পর্ব এখানেই শেষ করছি আরেকটি পর্বের জন্য অল্প একটু অপেক্ষা করুন সবাইকে অপেক্ষার আবেদন জানিয়ে এখানে শেষ করছি ওসালাল